السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله فاشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ونبينا محمدًا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى اله واصحابه ومن اهتدى بهديه واقتدى بقدوته اللهم صل وسلم وبارك على محمد وعلى اله واصحابه وبارك وسلم اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه يا الله شتكي شتউ হিসাব আমাদের সামনে মুচিত করে দিন এবং তার উপর আমল করার তৌফিক উদ্ঘাটিত করে দিন এবং তা থেকে বেঁচে থাকা তফিক দান করে দিন সুপ্রিয় দর্শক ধারাবাহিকতা অব্যাহত রেখে আজকের পর্বে আমরা কোরআনে পাকে এমন কিছু গুণাবলীর কথা বলা হয়েছে যেগুলো আমাদের জন্য অর্জন করা উচিত কি কী সেগুলো তার দুই একটা আপনাদের সামনে পেশ বল সবগুলো পেশ করা সম্ভব না এগুলো সব উদাহরণ হিসাবে আমরা পেশ করছি এরপরে বিস্তারিত আলোচনা অনেক শুনেছেন শুনবেন আরও ইনশাআ আল্লাহ আমরা যদি প্রয়োজন হয় আমরা বলে যাব দেখুন আজকে আল্লাপাক আমাদেরকে যে গুণটি অর্জন করতে বলেছেন বিভিন্ন জায়গায় আছেন তার মধ্যে একটি হলো এই সর্বাবস্থায় ইনসাফ করবে সর্বাবস্থায় সবার প্রতি ন্যায়ানোগ আচরণ করবে এমনকি সে অমুসলিম হলেও তার সাথে অমানবিক আচরণ করা যাবে না পক্ষপাতমূলক আচরণ করা যাবে না আল্লাহ রবুল আলমিন এই শব্দটা শব্দটাকেই আদিল হিসাবে উচ্চারণ করেছেন কোরআনে পাকে আনামের একশত বাউন্নতম আয়তে আল্লা পাক বলছেন যখন তোমাদের কোনো বক্তব্য দেওয়া উচিত বক্তব্য দিতে হয় সত্য কথা বলতে হয় তখন তারা ইনসাফ বৃত্তিক কথা বলবে দেখো কোন কমের উপর যেন তোমরা জুলুম না কর আল্লাহ তা বরঞ্চ করিসাফটা তোমাকে তাকওয়ার নিকটবর্তী করবে আখরা অতি নিকটে নিয়ে যাবে সোরাম আট নম্বর আয়াত আর আয়াত আছে যে আয়াতটি সম্ভবত বিশ্বে সর্বাধিক পুটি না খালের নব্বই নয় মুহস ই আল্লাপা করছেন যে আল্লাহ তোমাদের দিচ্ছেন সমতা বিধান করতে ইনসাফ করতে আর এসান করার জন্য এসান হয় প্রাপ্য থেকে আর বেশি দেয়া ইটা ঈদুল কোরবা আত্মীয় স্বাসনের সহযোগিতা করা তোমাদেরকে নিষেধ করছেন অশ্লীলতা নিন্দনীয় তাহলে এখানে অনেকগুলো আমরা জিনিস পেলাম কিছু পেলাম করণীয় কিছু পেলাম বর্জনীয় বাচ্চা এরপরে আরও একটি আয়াত আমরা দেখতে পাচ্ছি আল্লাপাক বলছেন সুরার সুরার মধ্যে এবং আমি নির্দেশ প্রাপ্ত হয়েছে যে তোমাদের মাঝে যেন আমি কি করি ইনসাফ করি সুপ্রিয় ব্যাখ্যা অনেক অনেক ব্যাখ্যা আছে এটা এককভাবে একটি আলোচনার দাবি রাখে এক আলোচনাও শেষ হবে না বেশ তো ইনশাল্লাহ আমরা সেদিকে যাব তো এখান থেকে আমরা পেলাম কিছু করণীয় অর্জনের জন্য আর কিছু পেলাম বর্জনের জন্য আচ্ছা আরো একটি গুণের কথা আমরা আলোচনা করি যেটা আল্লাহ সেটা কি আলাল ভালো কাজে সহযোগিতা করা এমন কি সেটা যদি অমস্কৃতির জন্য হয় যেমন উপরে আদলের কথা বলা হয়েছে আপনি আদর করবেন ইনসাফ করবেন সমতার বিধান করবেন শুধু নিজের সম্প্রদায়ের লোকের জন্য যার যা প্রাপ্য তার প্রাপ্য তাকে পৌঁছে দিন সে আল্লাতে বিশ্বাস করে না তাই বলে সে তার অধিকার থেকে বঞ্চিত হবে না সে আল্লাহতে বিশ্বাস করে না তাই বলে তার উপর জুলুম করা হবে না ইসলামের এটাই হচ্ছে সৌন্দর্য ইসলাম আল্লাহর বান্দাদেরকে খুব মূল্যায়ন করে সে ইমান গ্রহণ করেনি এজন্য তার ভিন্ন ব্যবস্থা হতে পারে কিন্তু তার প্রাপ্ত অধিকার থেকে তাকে বঞ্চিত করা যাবে না ঠিক সাহায্য সহযোগিতার ক্ষেত্র একই অবস্থা সেক্ষেত্রে শুধু একটা বার আছে সেটা হলো অমুসলিমরা জাকাতের অর্থ পাবে না কারণ জাকাত এবাদত এছাড়া সব কিছু তারা পেতে পারবে তাদের সুখ দুঃখে আপনি পাশে থাকবেন হতে পারে আপনার আচরণে মুগ্ধ হয়ে তারা সত্য পথ অবলম্বন করবে আর এটাই হবে আপনার জীবনে হয়তো সবচেয়ে বড় প্রাপ্তি এই জন্যই আল্লাপাক বলছেন ছোট্ট কিন্তু দেখুন একটা জাতির জন্য একটা ব্যক্তির জন্য একটা পরিবারের জন্য একটা রাষ্ট্রের জন্য এই গুণগুলো কত যে উপকারী কত যে জরুরি যে করলাম শুধু ব্যক্তির জন্য প্রযোজ্য না এটা যেমন ব্যক্তির জন্য প্রযোজ্য তেমনি পরিবারের জন্য প্রযোজ্য তেমনিভাবে সমাজের জন্য প্রযোজ্য রাষ্ট্রের জন্য এটা প্রযোজ্য সৎ কাজ তোমরা পরস্পরকে সহযোগিতা করো ও তাকুয়া অর্জনের ক্ষেত্রে তোমরা পরস্পরকে সহযোগিতা করো এখানে যেমন ব্যক্তি নিজেকে সহযোগিতা করবে তেমনিভাবে পরিবারের যিনি কর্তা হবেন তিনি তার অধীনস্থদেরও সহায়তা করবেন তাকুয়ার পথে আনার ক্ষেত্রে তাদেরকে সহায়তা করবেন ভালো কাজের জন্য তাদেরকে সহায়তা করবেন এরপর সমাজের যারা সমাজপতিরা আছেন তারা সমাজে এমন ব্যবস্থা করবেন যেন মানুষগুলো উপকৃত হয় তাকোয়ামুখী হয় রাষ্ট্রকেও এমন ব্যবস্থা করতে হবে যেমন রাষ্ট্রের প্রজারা নিরাপদে থাকতে পারে যেমন রাষ্ট্রের প্রজারা হেলার পথ অবলম্বন করতে পারে যেমন রাষ্ট্রের মানুষেরা তার প্রাপ্ত অধিকার পেতে পারে এটা হচ্ছে পজিটিভ নেগেটিভ আলাল না। অন্যায় সীমা লঙ্ঘনের ক্ষেত্রে তোমরা সহজতা করো না অর্থাৎ যে সকল বিষয়গুলো আল্লাহ আকবার। আল্লাহর সাথে বেয়াদপির সামিল আল্লাহর হুকুম অমান্যের সামিল আল্লাহর রসুলকে উপহাস করার সামিল বা বেয়াদপির সামিল আল্লাহর রসুলের বিধানকে অমান্য করার সামিল এগুলো প্রকারান্তরে আল্লাহর সাথে বিদ্রোহের শনি। আল্লাহকে না মানা তার মানে আল্লাহর সাথে বিদ্রোহ করা আল্লাহ আকবার আল্লাহ যে হালিম এই যে এই সমস্ত দেখো তিনি চুপচাপ কারণ তিনি দুনিয়াতে তার বান্ধাদিরকে স্বাধীনতা দিয়েছেন খুব চাকুষিক তোমার সাথে আমার দেখা হবে আখের হাতে তখন দেখব কত ধানে কত চাল অনেকে বলে আচ্ছা তখনকারটা তখন দেখা যাবে এখন তো করে নেই সুপ্রিয় দর্শক এটা হচ্ছে একটা প্রতারণা আত্মপ্রবঞ্চনা আত্মপ্রতারণা ইনশা বাকি অংশ বিরতির পর আশা করছি ফিরে এসে আবার আপনাদেরকে পাবো ভালো থাকুন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 शुक्रवार रत दस टे पुन सम्प्रचार सकाल साढ़े पाक तुम मृत जीवर मंस और शोर अवैध हरम खाद्य हे इमानदार गण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 সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আবার ফিরে এসেছি আপনাদের কাছে বিরতির পর আলোচনা করছিলাম আত্মপ্রবঞ্চনা বা আত্মপ্রতারণার কথা বলে অন্যায় কাজে সহযোগিতা নয় বলে তা আল আল ইসমান না অন্যায় সীমা লঙ্ঘনের ক্ষেত্রে তোমরা সহযোগিতা করো না অর্থাৎ যে সকল বিষয়গুলো আল্লাহ আকবার। আল্লাহর সাথে বেয়াদবির সামিল আল্লাহর হুকুম অমান্যের সামিল আল্লাহর রসুলকে উপহাস করার সামিল বা বেয়াদ সামিল আল্লাহর রসুলের বিধানকে অমান্য করার সামিল এগুলো প্রকারন্তরে আল্লাহর সাথে বিদ্রোহের সামিল আল্লাহকে না মানা তার মানে আল্লাহর সাথে বিদ্রোহ করা আল্লাহ আকবার আল্লাহ যে হালিম এই যে এই সমস্ত দেখো তিনি চুপচাপ কারণ তিনি দুনিয়াতে তার বান্ধাদীকে স্বাধীনতা দিয়েছেন খুব চাকুষিকর তোমার সাথে আমার দেখা হবে আখের তখন দেখব কত ধানে কত চাল অনেকে বলে আচ্ছা তখন তখনকারটা তখন দেখা যাবে এখন তো করে নেই সুপ্রিয় দর্শক এটা হচ্ছে একটা প্রতারণা আত্মপ্রবঞ্চনা আত্মপ্রতারণা আল্লাহ নারাদ হবেন এমন কাজে সহযোগিতা নয় আল্লাহর রসুল অসন্তুষ্ট হবেন এমন কাজে সহযোগিতা নয় এরি অর্থ হচ্ছে আলাল অন্যায় আছে আচ্ছা আরো একটা বিষয় আপনাদের সামনে তুলে আনি এগুলি অনেক লম্বা চড়া আলোচনা হবে ইনশাল্লাহ দেখি সেটা হলো যে জুলম আহা জুল এটা আগেও ছিল এখনও আছে আগামীতেও থাকবে আল্লাহ পাকের কি কুদরত কী নিজাম জালেমকে জুলম থেকে বিরত থাকার জন্য বলছেন কোরআনে কারি মে পাকের মধ্যে এর উপর অনেকগুলো আয়াত রয়েছে এটা বর্জনীয় যেমন আমরা দু একটা আয়াত পেশ করি তার মধ্যে রয়েছে যেমন আল্লাহ রাবুল আলমী নিরশাদ করেছেন আর সো আর সুরাশো আর দুইশত সাতাশতম আয়াতের আউজ বিজীয় অচিরেই জানতে পারবে জালিমরা জানতে পারবে তারা যারা জুলুম করেছে যে কোন দিকে তারা পলট হয়েছে এরপরে জুলুম কোনটা কাকে জুলুম বলে শুনি তাহলে আমরা আয়াতটি আল বাকারা দুইশো নম্বর আয়াত এরশাদ হচ্ছে হাদ হদ হচ্ছে সীমানাকে বলা হাদের আরেকটা অর্থ আছে শাস্তিও বটে তো এখানে কিন্তু সীমানার কথা বলছে এই হচ্ছে আমার বিধানের সীমানা দিয়ে দিলাম তোমরা এই সীমানা অতিক্রম করো না ফালা তাহা এই সীমানা অতিক্রম করোনা এরপর আল্লাপা কি বলছেন দেখেন আদা হালিম যারা এই সীমানা অতিক্রম করবে তারা জালেম কি বুঝা গেল আল্লাহর নির্দেশ অমান্য করাটাই ছিল সেটা করণীয় হোক বা বর্জনীয় হোক সালা তাদের করতে বলা হয়েছে সালা তাদের করো করবে না জালেম হারাম খেতে নিষাদ করা হয়েছে হারাম থেকে নিজেকে বাঁচাও কিন্তু হারাম লিপ্ত হয়ে গেলে জালেম কি যারা তবা করে না আল্লাপাক তাদেরকে জালেম বলেছেন ফাউলাইকা মানুষকে নিয়ে উপহাস করে ঠাট্টা করে নাম বিকৃতি করে এই সবকিছু করে তারপরে আল্লাপাক বলতেছেন যারা তবা করে না তারা জালেম সুপ্রিয় দর্শক একটি অনুরোধ করি আশা করে রাখবেন অধ্যয়ন করুন বিভিন্ন বইগুলো অধ্যয়ন করুন দেখুন তো সেখানে জালেম কাদেরকে বলা হয়েছে জালেমের উদ্ঘাটন করুন জালেমের যে সমস্ত গুণাবুলি আছে সেগুলো উদ্ঘাটন করুন আর নিজের সাথে মেলা। অন্যের উপর নির্যাতন করা যেমন জলম আল্লাহর হুকুম অমান্য করাটাও জলম অন্যের উপর আপনি আমি নির্যাতন করছি হয়তো হাত দিয়ে চড় মেরেছি অথবা লাঠি দিয়ে আঘাত করেছি অথবা তার সম্পদকে আমি ছিঁড়িয়ে নিয়েছি এটা যেরকম আল্লাহর হুকুম না মানাটা সেটা নিজের উপর নিজের জুলুম এই জন্যই আল্লাপাক অন্য কোন আয়তে বলেছেন কি তবে তারা নিজের উপর নিজেরাই জুলুম করেছে নিজের উপর নিজেরা জুলুম করা মানেটা কি আল্লাহর হুকুম কেউ করা আহা আমি অনেক সময় ভাবি মাফ করবেন আমাদের মতো জাহালিম বোধহয় পৃথিবীতে আর কেউ নেই আমরা ইমানদার কিন্তু বলুন তো দেখি আমরা কি সত্যিকার অর্থে আল্লাহ সব হুকুম মেনে চলছি আমরা কি সত্যিকার অর্থে রসুল্লাহ বিধানগুলো মেনে চলছে যতটুকু মানছি ততটুকু তো হয়তো আল্লাহ পাক আমাদেরকে রেহাই দিবেন কিন্তু যেগুলো মানছে সেগুলোর উপায় কি হবে যেগুলো ইচ্ছাকৃতভাবে বর্জন করছি যেগুলো আমরা সীমা লঙ্ঘন করছি সেগুলোর কি হবে সুপ্রিয় দর্শক একটু ভাবুন সুরা মায়েদার মধ্যে আল্লাহ পাক এমন একটি সতর্ক বাণী উচ্চারণ করেছেন এবং নিজের উপর বিশেষ করে যারা জুলুম করে তারা তো আছেই যারা নিজের উপর জুলুম করে অন্যের উপরে জুলুম করে তারা তো আরো মারাত্মক উপায় থাকবে সুপ্রিয় দর্শক এই পৃথিবীতে জালেমেরও সহযোগী পাওয়া যায় সুপ্রিয় দর্শক এই পৃথিবীতে জালেমকে সাহায্যকারী পাওয়া যায় অন্যায় করে তারপরেও দেখা যায় সেটা ধামা দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করা হয় বিভিন্ন তদ্ভির চলে অসহায় মাজলুমরা অসহায় থেকে যায় আমি প্রশ্ন করি আমার মতো অসহায় কে আছে বলুন আমি তো আল্লাহর হুকুম লক্ষণ করেছি আমি আল্লাহর হুকুম লঙ্ঘন করে নিজের উপর নিজে জুলুম করেছি বলেই তো অন্যের উপর জুলুম করতে পারছি আমি যদি আল্লাহ পালন করতাম তাহলে নিজের উপর নিজে করতাম না অন্যের উপর তখন আমি করতে পারি না। কিন্তু আমরা সেই জালেম নিজের উপর নিজে জুলুম করছি অন্যের উপর আমরা জুলুম করছি বলতে পারেন আখেরাতে তাদেরকে কে বাঁচাবে তাদের সহযোগিতা কে আসবে শুনবেন আল্লাহর ঘোষণা কি বলছেন আল্লাপদের জন্য কোন সাহায্যকারী পাওয়া যাবে না জন্য কোন সাহায্যকারী পাওয়া যাবে না দর্শক অনুরোধ আসুন আমরা শুনি আমরা জানি আনকে মন্থন করি হুজুর হাদিসকে অধ্যয়ন করি সৈরতকে আমরা পড়ি ওলামাইকরামের কাছ থেকে আমরা তা জানি এবং শিখি নিজের মধ্যে সেটাকে সেট আপ করার চেষ্টা করি যে আল্লাপাক যেটা আমাকে গ্রহণ করতে বলেছেন সেটাকে আমি গ্রহণ করতে পেরেছি তা দিয়ে কি আমি নিজেকে সাজাতে পেরেছি আর যেটা বর্জন করতে বলেছেন আমি কি সেই জিনিসগুলো বর্জন করতে পেরেছি দেখুন আত্মসমালোচনা যে নিজে বেশি করবে আল্লাহ পাক তাকেই রাস্তা খুলে দেবেন মনে রাখবেন এই জুলুমটাই কেয়ামতে অন্ধকার হয়ে জালেমদের সামনে ধরা দিবে আয় আল্লাহ আপনি সেই জালেমদের অন্তর্ভুক্ত আমাদের করবেন না আমরা জালেম হয়ে আপনার সামনে উপস্থিত হতে চাই না জালেমদের জন্য আখেরাতে কোনো নূর থাকবে না হাদিসে কুচির মধ্যে আছে লম্বা হাদিস আমি সেদিকে যাচ্ছি না অতএব আসুন নিজের উপর নিজে জুলুম করা থেকে নিজেকে হেফাজত করি সন্তানের উপর জুলুম করবেন না স্ত্রীর উপর জুলুম করবেন না স্বামীর উপর জুলুম করবেন না সমাজের উপর জুলুম করবেন না আসি সন্তানদেরকে নিয়ে সন্তান নামাজ আদায় করে না সালাত আদায় করে না আপনি এই ব্যাপারে যদি উদাসীন থাকেন তাহলে মনে রাখবেন আপনি সবচেয়ে বড় জালেম আপনার সন্তানের জন্য আপনি নিজ হাতে তাকে জাহান নামের রাস্তা দেখাচ্ছেন স্ত্রী নামাজ পড়ে না শরীয়তকে মানে না স্বামী যদি সেটা দেখেও তাকে বিরত রাখার চেষ্টা না করে তাহলে স্বামী জলম করছে তার স্ত্রীর উপর স্ত্রী সালাত আদায় করে স্বামী আদায় করে না বোঝাতে হবে মানাতে হবে আদর সোহাগে তাকে মসজিদে পাঠাতে হবে ঘরে হলু অন্তত নামাজ পড়াতে হবে সেও যদি তার সন্তান এবং স্বামীকে সালাতের প্রতি আগ্রহী করে না তোলে তাহলে সেও জালেম হচ্ছে তার স্বামীর জন্য সন্তানের জন্য এটা একটু উদাহরণ দিলাম রামাদান মাসে রোজা রাখে না সন্তানেরা বাবা মা রোজা রাখে তারা বি পড়ে কিন্তু শোনার নামাজ পড়ে না রোজা রাখে না এটা জলমাল সন্তানদের উপর জুলুম করবেন না কোন মা বাবা আছে দেখতে চায় নিজের সামনে যে সন্তান আগুনে জ্বলছে কোন মা বাবা আছে নিজ হাতে নিজের সন্তানকে আগুনে নিক্ষেপ করে আমরা তো তাই করছি আমরা তো তাই সন্তানদেরকে আমরা সঠিক পথে না রেখে অন্যায় পথে উৎসাহিত বাচ্চা মানুষ ঠিক হয়ে যাবে রে বাবা বাচ্চা মানুষ ঠিক হয়ে যাবে সে নিশ্চয়তাকে আপনি দিতে পারবেন অনেক অভিভাবকে দেখছি কাচ্ছে চেষ্টা করে ও ছেলে মেয়েদেরকে পথে রাখতে পারছে না অতএব নিজ দায়িত্ব নিজে পালন করুম জালেম হবেন না মজলুম হন কোনো আপত্তি সুপ্রিয় দর্শক বলতে না পোলতে কিন্তু আমাদের সময় শেষ হয়ে গেছে আরও দু একটি পয়েন্ট রয়ে গেছে যেগুলো ইনশাল্লাহ পরবর্তী সময়ে আপনাদের সামনে উপস্থাপন করবো রবাহ আলমিন ভালো থাকুন সুস্থ থাকুন ওসলিল মোহাম্মদ ও আল্লাহ ওসহামালিক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 আমি আমাদের বেছে নিয়েছি পিসি কে একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল কি জাকা দিয়ে যাবে হ্যাঁ সত্যি যদি এটা নন প্রফিট ইসলামী টেলিভিশন কেন নয়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 পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক শর্ট কোড সোয়েব বিআইসি কোড টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন মানবতার সমাধান कत सुर नूत सफलता अर्जन करार्क इसलमी अर्थनीति सोमवार बुधवार और शनिवार रत एगारचार सकाल दस टेलेश